মানবতা <muchas> সমাধান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 আরো কিছু সজিল জন্য ইনশাল্লাহ এখন চেষ্টা করব আরেকটি হাজী সালমান করেছেন হাজীবানিতে বর্ণিত হয়েছে এবং হাদিস রসুল্লাহ আলী সাদ করেছেন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 তো আল্লাহ তালা যিনি মেজবান তার দায়িত্ব হয়ে পড়ে এই মেহমানকে সম্মান করা তাকে ভালো করে আদর যত্ন করা অ্যাগেন মসজিদে আসার ব্যাপারে কত সজিলত আমরা এখানে পাচ্ছি এরপরে আমরা যে বিষয়টিতে যাবো সেটা হচ্ছে ইলেহে কীভাবে মসজিদে যাব কোন তরিকায় নিজেদেরকে রেডি করব কোনটা অ্যাভয়েড করব। এক নম্বর হচ্ছে যে ঘরে উজু করে আসাটার মধ্যে অনেক বেশি সবাব আপনারা একটু আগে যে হাদিসগুলো শুনেছেন বা বিজ্ঞাত সেশনগুলোতে সবগুলোই প্রায় ঘরে উঁজু করে আসার কথা বলা হয়েছে তো অনেক লোক আছে এটা বুঝে না যে ঘরে উজু করা আর মসজিদে উজু করার মধ্যে স্বভাবে পার্থক্য আছে। তো ঘরে উজু করেনা বলে মসজিদে গিয়ে উজু করবো অনেকে আবার উজু রাখতে পারেন না ঠিক আছে অসুবিধা নেই ঘরে ওযু করে আপনি সবাবটা কনফার্ম করে ফেলেন হাঁটতে হাঁটতে যাওয়ার সম্ভব প্রতি কদমে যে স্বভাব পাওয়ার কথা পেয়ে যাবেন মসজিদে গিয়ে উজু চলে গেলে আবার উজু করবেন তাতে অসুবিধা নেই তাহলে ঘরে ওযু করে যাওয়াটা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 বা কড়া দুর্গন্ধ বের হয় এমন কোনো খাদ্য খাওয়া ঠিক নয় নবী করিম সাল্লি সাল্লাম কি বলেছেন এই বিষয়ে মান আকালা ইকা তিমা ইয়াতা মিনহু বানু আদম সাহি বহারির হাদিস যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খেলো কাঁচা রসুন খেলো অথবা কোর্রাস এরকম একটা ভেজিটেবল জাতীয় জিনের যেটা একটু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 তেমন সুবিধার নয় এগুলো তৈব হয় না এগুলো খাবিজ হয়ে যায় হাদাল আল বাসল ওয়াসুম পেঁয়াজ এবং রসুন লাকাত আতাই তু রাসুল্লাহ সাল আলী ওসাল ইদা ওয়াজারি হাহুমা মিন রাজিন ফিল্মিদে আমার বিহি ফা উখর ইল আল বাকিয়া ফেমান আকাল আহুমা ফ উমেথুমা তব খান মুসলিম হাদিস বনানো হয়েছে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 কিছু গাছ আছে ওগুলো দিয়ে ভালো করে তোমার মুখের মধ্যে ঘষ দাঁত তাঁতে ভালো করে ঘষে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসো এই গন্ধ অবস্থায় মসজিদে আসবে না তাহলে মসজিদে যাওয়ার সময় এরকম কিছু খাওয়া ঠিক নয় নবী করিম সাল্লাহ সালাম আরও বলেন হাদিস ফামান ফেমান একালাহুমা ফাল ইউমেথ হুমা তব খান কারো যদি পেঁয়াজ রসুন খেতে ইচ্ছে করে খেতে হয় তাহলে এগুলাকে পাক করে এগুলাকে মেরে ফেলো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 এখনকার অনেক মহাক্কি কোলামাইকরাম হারাম ফতুয়া দিচ্ছেন এই জন্য যারা ধূমপানে অভ্যস্ত আছেন আল্লাহর আওয়া সেটা ছেড়ে দেন তারপরেও কথা হলো যে মসজিদে যাওয়ার আগে খবরদার ধূমপান করবেন না কোন কোন সময় আমি দেখেছি এই কিছু কিছু মসজিদে ধূমপান করতে করতে মসজিদের দিকে আসে মসজিদের দরওয়ায় এসে তারপরে ফেলে দেয় এই পরে ঢুকে একটু কুলিও করলো না আবার কেউ কেউ কুলি করে আসে কুলি করলে কি যায় এত সহজে এত খারাপ জিনিস এই দুষ্ট গন্ধ সহজে যায় না কুলি করলে।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 তোমাদের সৌন্দর্যের পোশাকগুলো পরে নাও মসজিদের যাওয়ার আগে তাহলে মসজিদে একটু ভালো কাপড় পরে যাওয়া ভালো কাপড় বলতে খুব দামি দরকার হবে স্যুট প্যান্ট পরতে হবে এমন জরুরি না বা সেরোয়ানি লাগাতেই হবে এটা নয় মোটামুটি রিজনেবল দেখেতে একবারে বেখাপ্পা দেখা যায় গেঞ্জি গায়ে দিয়ে গেলেন কাপড়টা ময়লা হয়ে গেছে দুর্গন্ধ আসছে কাপড় থেকে এমন যেন না হয় রিজনেবল ড্রেস জমা হয় তা আমাদের সমাজে অনেক সময় মসজিদে যাওয়ার সময় একেবারে পুরাণটা নিয়ে যাবে ভালো করে ধোয়া হয় নাই সেটা নিয়ে যাবে আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় দামিটা দিয়ে যাবে ঠিক আছে যাওয়ার সময় ভালোটা যাওয়া ভালো কিন্তু আল্লাহর ঘরে আসার জন্য আপনি আল্লাহর মেহমান হবেন সেখানেও তো আল্লাহতালা আপনাকে একটু যেতে বলেছেন আল্লাহ তালা নিজে বলেছেন একটু ভালো পোশাক পরে আসো আমার ঘরে আয়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 এগুলোকে নিচে সিটিং রুমে রাখে আবার সিটিং রুমের সাথেই থাকি কিচেন অথবা কিচেনের সাথে যে হ্যাঙ্গার আসে কোট লটকার যেন ওখানে রাখে পাকশাক যা কিছু হয় কারিটারি টারি পাকানো হয় যেগুলো সবগুলোর গন্ধ এই করে কোট আর ওইটা গায়ে দিয়ে যখন মসজিদে ঢুকে সোফানাল্লা বোঝা যায় যে কিচেন থেকে মনে বেরিয়ে এসেছে রান্নাঘরের বিভিন্ন রান্নার তরকারির গন্ধ কোটের মধ্যে লেগে আছে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 মুক্ত অবস্থায় আর একটা রিজনাবল সম্মত মানানসই একটু কাপড় পরে মসজিদে আসা এটা মসজিদের অন্যতম আদব দর্শকমন্ডলী মসজিদের আরও আদব রয়ে গেছে এই মুহুর্তে আমাদেরকে একটা বিরতিতে দিতে হচ্ছে বিরতির পরে বাকি আদবগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু দর্শক মন্ডলী মসজিদে আসার আদবগুলো আমরা আলোচনা করছিলাম যাতে কোনো দুর্গন্ধ না থাকে আবার কোন কোন হাদিসে দেখা যায় একটু সুগন্ধে অ্যাড করার মধ্যে ফজিলত আছে রসুল্লাহ সাল আলি ওয়া মসজিদে আসতে অথবা মেহমানের সঙ্গে মিট করতে যে কোনো ইবাদতের আগে তিনি প্রায় একটু আতর লাগাতেন খুশবু লাগাতেন ঈদে জুমায় তো লাগাতেননি এছাড়াও ওনার একটা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 শরীরের মধ্যে ঘাম পরবর্তী পর্যায়ে অবশ্য এখন আর ফরজ নেই এখন আমাদের জুমার জন্য স্পেশাল পোশাক পরলে স্টিল গোসলটা সুন্নত রয়ে গেছে এগুলো সব কিছু এই জন্যে যে মসজিদে আসলেই যেন আমার শরীর থেকে কাপড় থেকে কোনো দুর্গন্ধ কোনো মুসল্লিকে কষ্ট না দেয় ফেরস কষ্ট না দেয় সেজন্যই একটু আতর ব্যবহার করাটাও সুন্নত এবং এটা একটা ভালো রেকমেন্ডেশন এখন মসজিদে আসার সময়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 নিজে গোমরা না হয়ে যায় কাকে গোমরা না করি আমার পদস্খলন না ঘটে কেউ আমাকে পদস্খলন ঘটিয়ে না দেয় আমি কারোপরে জুলুম না করি কেউ যেন আমার জুলুম না করে আমার প্রতি কেউ যেন মূর্খতা মতো আচরণ না করে আমি যেন কারো প্রতি মূর্খতার আচরণ না করি কেউ যেন আমার প্রতি সীমালঙ্ঘন না করে আমি যেন কারোর প্রতি সীমালঙ্ঘন না করি এই সুন্দর দোয়াটা তিনি অ্যাড করেছেন পাল্লি হেসনুর মুসুম থেকে আমরা এটাও যোগ করি আরও লম্বা আছে আরো লম্বাটা পড়েন আরও সুন্দর আল্লাহ হচ্ছে আলফি কলভি নুরা আফি লিসানি নুরা আফি সামি নুরা নুরা নূরা মানে এত সুন্দর দোয়া যে আল্লাহ আমাকে নূর দেন হ্যাঁ আমার জন্য অন্তরে নূর ঢেলে দেন আমার জবানে নূর দেন আমার চোখে নূর দেন কানে নূর দেন ডানে বামে পিছনে সামনে সব জায়গায় নূর দেন শরীরে সব জায়গায় নূর ঢুকাইয়ে দেন সুফান আল্লাহ এত নূর যদি আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদের কত ফায়দা হবে আর নূরগুলো যদি মিস করলে ফেরি আমরা অন্ধকারে পড়ে যাব। এগুলো হেসরমসমি পেয়ে যাবেন ইশা আল্লাহ তাহলে এই সমস্ত দোয়ার আমল করতে করতে মসজিদের দিকে আসা মসজিদ আসতে হলে এখন জামাতে টাইম হয়ে গেছে ওহো দেরি হয়ে গেল আপনি এখন দৌড়েন শুধু দৌড়া কি ভালো মসজিদের বাইরেও দৌড়া ভালো না ভিতরে ঢুকেও দৌড়া ভালো না অনেকে ভিতরে ঢুকে ধুমধুম করে দৌড়ে রুকুতে চলে গেলো ইমাম সর্বনা রুকুতে ঢুকতে হবে দৌড়তে হবে নবী করিম সাল্ল সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে গাইড করেছেন তিনি কি বলেছেন ইলা ইরা তুমুলা ইমিন দেখো যখন তোমরা একামত শুনো তখন তোমরা নামাজি এমনভাবে হেঁটে আসো দৌড়বে না হেঁটে আসো ধীর স্থির গম্ভীরভাবে হেঁটে আসো তাড়াহুড়া করো না ধীর স্থির গম্ভীরভাবে হেঁটে আসো আর দৌড়ো না তাড়াহুড়া করো না ফেমা আদ্রাক তুমফা সল্লু ও মাফা যতটুকুন পাও ততটুকুন আমার ইমামের সঙ্গে পড়ো আর যেটা তুমি মিস করে ফেলে এক রাখা থোক আর দুই ডাকাত হোক আর তিন ডাকাতোক এটা তুমি পরে কমপ্লিট করো কিন্তু ওই রুকুটা ধরতেই হবে ওই রাখা মিস করা যাবেই না এরকম করে দৌড়ে আসবে এটা ঠিক নয় আরেক সাহাবি ছিলেন তিনি মসজিদে ঢুকলেন আর ঢুকার সাথে সাথে রসুল্লাহ সাল্লা সাল্লাম ঢুকোতে চলে গেলেন সাহাবি চিন্তা করলেন রুকুরা তো মিস করা ঠিক না উনি আল্লাহ আক বলে হাত বেঁধে রুকুতে চলে গেলেন রুকু অবশ্যই হাঁটলেন হেঁটে সফে এসে পৌঁছলেন পরে রসুল্লাহ সাল্লিস নামাজ শেষে ওনাকে বললেন যে এইরকম করল কেন তিনি বললেন ইয়া রাসুল রাকাতটা শেষ হয়ে যাবে চাই নাই ধরার জন্যই করলাম তখন তিনি বললেন বললেন্লাহ হেরসান ওলান্তাউ আল্লাহ তালা তোমারকে নামাজ পাওয়ার জন্য লোভ লালসা আরও বাড়িয়ে দিন কিন্তু এরকম আর করো না ওই এই হাদিসের মতোই যে তুমি যখন আসো ধীরি স্থিরে আসো ইমামের সঙ্গে লাইনে সফে দাঁড়িয়ে তারপরে নিয়ত করতে হবে এবারে যতটুকুন পাও ততটুকুন তুমি পড়ো বাকিটা কমপ্লিট করো তাহলে মসজিদে আসার সময় এরকম করে দ্রুত গতিতে হাঁটা দৌড়া এবং এরকম দ্রুত পায়ে যাওয়াজ দমদম করে আওয়াজ হওয়া অনেক সময় অন্য মুসলিদের ডিস্টার্ব হয়ে যায় কোনো দোড়াদৌড়ি যদি তিনজন চারজন দৌড়ে একসঙ্গে তাহলে বাকি মুসাল্লিরা তো প্রেশান হয়ে যাবে কোনো মারামারি শরীর হলো কি না কোনো গণ্ডগোল শুরু হয়ে গেল কি ইমাম এবং মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হবে এই জন্যই দোড়া যাবে না এখন মসজিদে ঢুকবেন আপনি ঢুকার সময় দোড়া আছে আগে ডান পা দিতে হবে তাই না মিনিমাম এই দোয়াটা সমস্ত মুসলমানকে মুখাস্ত করা উচিত এই ছোট্ট ছোট্ট দোয়া এগুলো মুখাস্ত করতে অনেক কঠিন হয় হেসনুল মুসলিম থেকে এই দোয়ার কিতাব খুলে এগুলো মুখাস্ত করুন কিন্তু কেউ যদি লম্বা করে পড়ে তাহলে আরও ভালো যেমন আউদ বিল্লাহিল আদিম অবিওয়াজহিল করিম ও সুলতান হিল কাদিম ইন শাহতানুর রাজিম আল্লাহমফ তাহলি আবু আহমাতিকা এতটুকুন বলে ফেললে আরও ভালো কিন্তু কম পক্ষে কমপক্ষে বিশ্বিল্লাহসালাম আল রসুলিল্লা আল্লাহম তাহলি আবু আবা রহমাতিকা এতটুকুন পড়া উচিত এখন মসজিদে ঢুকলেন ঢুকে এখন কি করবেন জামাত শুরু হয়ে যায়নি তাহলে দুই ডাকা তাহিয়াতুল মসজিদ ইদা দা খালাহাদুকুল মসজিদ ফালা ইয়াদেশা ঈশলিয়ারাকা আতাইন এটা শৈব খারি এবং ওসুমের হাদিফ তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না দুই রেখাত নামাজ না পড়ে বসবে না এটা হলো তাহিয়াত মসজিদ দুই রেখাত পড়ার পরে যদি আপনার ওয়াক্তিয়া আরও কোন সূন্যত থাকে তাহলে সে ওয়াক্তিয়া সূন্যতটা পড়েন ফয়জরের আগে দুই রেকাত আছে। জোহরোর আগে চার রাকাত আছে সেটা পড়েন তা না হলে আপনি জমাতের জন্য ইন্তজার করেন যতক্ষণ ইন্তজার করবেন ততক্ষণ যদি কারো সঙ্গে কথা না বলেন তাহলে আপনি নামাজের হালতেই আছেন। এই স্বভাব আপনার জন্য লেখা হবে যেই কারো সাথে কথা শুরু করে দিলেন তখন নামাজের হালতে থাকার যে স্বভাবটা আছে এটা আর পাবেন না তাহলে কেউ মসজিদে ঢুকলে দুই টাকার নামাজ না পড়ে বসবে না তা আমাদের বিভিন্ন অঞ্চলে উপমহাদেশে অনেক লোকেরা মসজিদে ঢুকে বসে যায় বসে থাকে তাহেতন মসজিদ পড়া লাগবে এটার এহতেমাম করে না আবার কেউ আছে যে দূর একাত পড়ুক বা সুনতি নামাজ পড়বে আগে ঢুকে আগে বসে বসে তারপরে দাঁড়াইয়া তারপরে নামাজ পড়ে আমি কোনো কোনো ইমামকে দেখেছি এটা করতে এসেই আগে বসে বসে তারপরে তার সুন্নত পড়ে একদম উল্টো কাজ হাদিসে। এইটা কোথায় পেলো লোকেরা একদম হাদিসের খিলাফ কাজ করা এবং তাহেতুল মসজিদকে তারক করা ঠিক নয় যদি ওয়াক্তিয়া সুনত থাকে তাহেতুল মসজিদ থাকে দুইটা পড়া যাবে না তাহলে আপনি যদি ওয়াক্তিয়া সুনত পড়ে ফেলেন তাহলে তাহিয়াত মসজিদ আদায় হয়ে গেল ইতিমধ্যে আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ পরবর্তী সেশনে বাকি কথাগুলো কন্টিনিউ করবো অবিল্লাহ তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন पाउंड उंड नंबर शून्य नारे शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता इमेल करेट पिस डट ई मानवतार समाधान আল্লাহিয়াদের বাইরে যাওয়ার রক্ষা করার জন্য আল্লাহ তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরে কল্যাণ মিলিত রয়েছে ইসলামী ব্যক্তি করে ইসলামের উপরে বিন মহসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अन्य गुणावल देख अनुष्ठान माना दुनिया आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी